আসসালামুকুমতারক আলহামদুলিল্লাহ রাত আব্দ রহিন্দ দর্শক শ্রুতা আবার কিতাবুল আদাব শিষ্টাচার পরবের হাদিসগুলির ধারাবাহিক আলোচনায় আবার আপনাদের সামনে উপস্থিত গত দর্শে আমরা সর্বশেষে একটি হাদিস শুনেছিলাম যে অধ্যায়টি ছিল ছোট বাচ্চাদেরকে স্নেহ করা তাদেরকে চমুক খাওয়া তাদেরকে বুকে জড়িয়ে ধরা তাদেরকে আদর করা এমন মেয়ে অধ্যায়ে আমরা কয়েকটি হাদিস শুনেছিলাম সর্বশেষে যে হাদিসটি শুনেছিলাম রাসুলসাল্লাহ আলি ওসাল্লাম আমার একজন দুজন নয় বরং আমার জন ছেলে মেয়ে রয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন চুমু খাইনি রাসুল সালি হোসাল্লাম তার দিকে একটু করাাদৃষ্টি দিয়ে বললেন জেনে রাখো মান মানলাউর হাম তুমি কি বলছ তোমার জন সন্তান কাউকে তুমি কোনোদিন চুমু খাওনি কাউকে তুমি আদর কর নি স্নেহ কর নি জেনে রাখো মানলা আর হামলা ইউর হাম যে কাউকে স্নেহ করে না যে কাউকে দয়া করে না তাকে তো দয়া করা হয় না অতএব হাদিস আমাদেরকে বলে দিচ্ছে আমরা যদি আমাদের স্নেহর পাত্র ছোট বাচ্চাদেরকে নিজের হোক পরের হোক এই ছোট্ট শ্রেণীদেরকে দয়া করি মায়া করি তাহলে এর বিনিময় আল্লাহ তিনি ছিল পাঁচ হাজার নয় শত সাত হাদিস এরপরের হাদিস আমরা এখন নেব পাঁচ নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করছেন উমুল মমিনাল আনহা উমুল আয় শাহজিয়াল আনহা তিনি বলেন একজন গ্রাহ মানুষ নবী সালামের কাছে আসলেন আসে দেখলেন সেই গ্রাম্য ব্যক্তি আশ্চর্য হয়ে বললেন আপনার আপনাদের বাচ্চাদেরকে চুমু খান আমরা তো কখনো আমাদের বাচ্চাদেরকে চুমু খাইনি রাসুল সাল আলিহাল্লাম তার জবাবে বললেন জেনে রাখো নবী সাল্লা বললেন যে তোমার হৃদয় থেকে আল্লা সুবহান পক্ষ থেকে আল্লাহ যাকে যার হৃদয়ে দয়া মায়া দিয়েছেন সেই তো অন্যকে দয়া মায়া করবে আর যার ভিতরে দয়া মায়া নেই সে তো অন্যকে দয়া মায়া করবে না যার ভিতরে স্নেহ রয়েছে সেই তো অন্যকে স্নেহ করবে আমাদের ভিতরে স্নেহ রয়েছে মায়া রয়েছে মমতা রয়েছে তাই আমরা এই ছোট্টদেরকে স্নেহ করি দয়া করি মায়া করি মমতা করি তোমার ভিতরে নেই তাই তুমি পাচ্ছ না সুপ্রিয় দর্শক শ্রোতা তেব এ হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে প্রতিটি মুসলিম প্রতিটি মানুষে বড় মানুষদের উচিত হলো ছোটদেরকে স্নেহ করা বরং রসুল সাল্লাহসাল্লাম কঠিন ভাষায় বলেছেন যে আমাদের ছোটদেরকে স্নেহ করবে না আদর করবে না মায়া করবে না বড়দেরকে শ্রদ্ধা করবে না ফালাই সে আমাদের অন্তর্ভুক্ত নয় হতে ছোটরা পাবে আমাদের কাছে স্নেহ তাহলে আমরা বড়রা তাদের কাছে পাব শ্রদ্ধা এরপরেই ইমাম বুখারি রহম্লা আর একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি পাঁচ হাজার নশত নিরানব্বই নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আমির বর্ণিত নবী সাল আলী হোসাল্লামের কাছে এক যুদ্ধ বন্দিকে নিয়ে আসা হলার রাজিয়াল বললেন নবী সাল আলী হোসাল্লামের কাছে বেশ কিছু যুদ্ধবন্দী কয়েদিদেরকে নিয়ে আসা হলো নিয়ে আসলে তাদের মাঝে একজন মেয়ে মানুষ যে মেয়ে মানুষ অন্য বাচ্চাদেরকে পাচ্ছেন তিনি নিজের স্থান থেকে দুধ বের করে অন্য বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন ফকাল্লাহ আলী হসাল্লামাদি তারা নবী সাল্লাম আমাদেরকে বললেন তোমরা কি মনে করো এই মহিলাটি যে তার এই বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে দুধ পান করাচ্ছে সে কি তার এই ছোট বাচ্চাকে কখনো আগুনে ফেলে দিতে পারে কলাল আমরা বললাম না আলা আলাহ আমরা বললাম যে না সেই মহিলা যদিও ক্ষমতা রাখে ফেলে দেওয়ার বা না দেওয়ার কিন্তু সেই মহিলা মা তার এই সন্তানকে কি কখনো আগুনে ফেলে দিতে পারে না। আল্লাহ রসুল সাল্লাম বললেন জেনে রাখো আল্লাহ সোহানা হোয়া তা তার বান্দার প্রতি কত দয়াশীল এই মা তার কলিজার টুকুরা শিশু সন্তানের প্রতি যত দয়া তার চেয়েও বহুগুণে অসংখ্য গুণে আল্লা সুবহান তার বান্দাদের প্রতি দয়াশী সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লা সুবহান হতালা বান্দার প্রতি কত দয়াশীল কিন্তু বান্দা আজকে আল্লাহর নির্দেশ না মানার কারণে আল্লাহর নিষেধ না মানার কারণে আল্লাহ আল্লা সুবাহানাহ তালা ইনসাফের বিচারে হয়তো বান্দাদেরকে শাস্তি দিয়ে থাকেন তাদেরকে কষ্ট দেন তাদেরকে উপযুক্ত তাদের প্রাপ্য দিয়ে থাকেন কিন্তু যদি বান্দা আল্লা পথে চলতো আল্লাহর নির্দেশ নিষেধ মেনে চলতো তাহলে তো বান্দাকে আল্লাহারি রহমায় নিয়ে এসেছেন বাবু আল্লাহ সুহান রহমতকে দয়া মায়াকে ভাগ করেছেন আল্লা সোহান টাকে একশ ভাগ করেছেন এই মর্মে অধ্যায় এ অধ্যায় হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধি আবু হরে হাদিস বর্ণনা করছেন এ হাদিসটি হচ্ছে নম্বর হাদিস আবু হরে বর্ণনা করছেন তিনি বলেন আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লা সুবহান গোটা বিশ্বে পৃথিবীতে আর এক অংশকে আল্লাহ সুবাহ ছড়িয়ে দিয়েছেন ফমিন নিরানব্বই ভাগ তার কাছে আর এক ভাগ গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন মানুষ জিনিস্তা অন্যান্য যত জীব জানোয়ার সৃষ্টি জীব কিছুর মাঝে এক ভাগ ছড়িয়ে দিয়েছেন এই এক ভাগ রসর সালি হুসাল্লাম বলেন একটা ঘোড়া তার পাশে তার ছোট বাচ্চা শুয়ে আছে কিন্তু ঘোড়া তার বাচ্চাকে নিচের দিকে ভালোভাবে দেখতে পারে না কিন্তু তবু কখনো তার পা বাচ্চার গায়ে কখনো রাখে না বাচ্চার প্রতি কত তার মায়া কত মমতা কত দয়া আল্লাহ আকবর ঠিক এমনই ভাবে একটা পাখি তার ছোট বাচ্চার জন্য নিজের জীবনকে ধরিয়ে দিতে মানুষের হাতে তুলে দিতেও প্রস্তুত রয়েছে কিন্তু বাচ্চার কষ্ট হোক এটি কখনো সে আশা করে না কখনো সে চায় না সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লা সুবাহানা ভা তাল একশত ভাগ দয়ার মাঝে নিরানব্বই ভাগ যদি তার কাছে রাখেন আরে এক ভাগ গোটা বিশ্বে ছড়িয়ে দেন তাহলে আল্লাহ সুবাহানা ভুয়া তালা এই এক ভাগের মাঝে যদি এত দয়া হয় তাহলে আল্লাহ সুবাহানা হাত তাল কাছে কত দয়া কত মায়া কত রহম यह रसुल सलम बोलें सुबहना जो मायतु बस माय करें सुप्रिय दर्शक आशुन हमारा जान दयाशील होते हम जान दया मायार गुण के अर्जन करते सकल के तौफिक दान कर संक्षिप्त बरतर जन जाम आलिकम वहम्ला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 जानून, महान आल्ला मूल्यबोधर अभव प्रकृत विश्वास अभान जीवन जापन शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतट टी সোন্যায়ন করুন এই সমস্ত বেদাত আমুলকে বর্জন করতে হবে মুজ্ফার বেন মোহসিনের সঙ্গে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না समस्त मानूष के इसलम कर चेष्टा जीवन के आलोकित कर प्रयाकुमला ছোট্ট বিরতির পর আবার আমরা আজকে শুনবো সে অধ্যায়টি হচ্ছে বিশ নম্বর অধ্যায় বাবু কতলিলওয়ালা দেশিয়াত বুখারী রহম্লা অধ্যায় বেঁধেছেন সন্তানকে হত্যা করা সন্তান তার সাথে খাবে তার বসবে এই মা তার সন্তানকে কি হত্যা করতে পারে তার সাথে ভাগ বসাবে খাওয়ায় এই আশঙ্কায় কিন্তু বিষয়টি অবস্তব নয় বাস্তব হিম বুখারি রাহমাহুল্লাহ যে হাদিসটি নিয়ে এসেছেন যে হাজার এক নম্বর হাদিস প্রসিদ্ধ আব্দুল্লাহিতাম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ কোনটি সবচেয়ে বড় অপরাধ যার চেয়ে কোনো জঘন্যতম অপরাধ আর হতে পারে না তাহলে আংতে যে আলাল যে আল্লাহ তোমাকে নিয়ে এসেছেন তোমাকে যিনি জীবন দিয়েছেন তোমাকে যিনি সুস্থ রেখেছেন সেই আল্লা সুবাহার সমকক্ষ যখন তুমি কাউকে তৈরি করে নিবে এটাই হচ্ছে পৃথিবীর মুখে সবচেয়ে জঘন্যতম অপরাধ এর মানে এর অর্থ হল তুমি যখন আল্লাহ আল্লা সুবহানা সাথে শের করে বসবে আল্লাহ আকবর পৃথিবীর বুকে এর চেয়ে জঘন্যতম করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ কারণ আপনাকে সৃষ্টি আল্লাহ অন্য কেউ নয় সুতরাং আপনি আবাদত্ত করবেন একমাত্র আল্লা সুবাহানা হাতারেই অন্য কারো জন্য আপনার শেষদা হতে পারে না কোন পীর সাহেব কোন বুজুর্গ কোন গাউস কুতো কোন নেতা নেত্রী আপনাকে সৃষ্টি করেনি আপনাকে জীবন দেয়নি আপনার রেজিকের মালিক নয় আপনার কল্যাণ কল্যাণের মালিক নয় সুতরাং আপনি অন্যের জন্য কেন সেজা দিবেন অন্যের কাছে কেন আপনি নত হবেন অন্যের জন্য কেন আপনি আবাদত সম্পাদন করবেন অন্যের বিধিবিধান মেনে কেন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন আপনাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ সব হানা হুয়া আলা আপনাকে জীবন দিয়েছেন মহান আল্লা সব হানা হুয়া আলা আপনার জীবন মরণ সবকিছুর মালিক মহান আল্লাহ সুবহানা হুয়া তালা আপনার রোজি রোজগারের মালিক মহান আল্লাহ করবেন সেই মহান আল্লাহ সুবহানা হাতের বিধিবিধান মেনে আপনি আপনার জীবন পরিচালনা করবেন সেই মহান আল্লাহ সুবাহানা হুয়া তালাকে তার আবাদত করার মধ্য দিয়েই অন্যের কোনো বিধান নয় অন্যের কোনো নিয়ম নীতি নয় অন্যের কোনো আদেশ নিষেধ নয় অন্যের কোনো অবাজত বন্দেগি নয় অন্যের কোনো কিছু নয় আপনি বিপদগ্রস্ত হলে ধর্ণা দেবেন আল্লাহর কাছে বিপদগ্রস্ত হলে ছুটে যাবেন আল্লাহর কাছে কারণ তিনি তো আপনাকে বিপদ থেকে মুক্তি করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের খুচি কাচা ছোটো বাচ্চাদেরকে এই শিক্ষা দেওয়া দরকার স্মরণ করুন আল্লা সুবাহুল কারিমে আমাদের জন্য একটি সিলেবাস দিয়েছেন লোকমান ১৩ থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত একটু পড়ে দেখবেন প্রতিটি মা বাবা আল্লাহ সেখানে বলেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান প্রিয় কলিজার টুকরা শিশু সন্তানকে উপদেশ গিয়ে বললেন তুমি আল্লাহর সাথে কখনো শেরকে লিপ্ত হো না যেটি কখনো সম্ভব নয় এরপরও তৈরি করে নেয় এজন্যই হেবনোমা সৌদর জিজ্ঞাসা করলেন আই আদম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় অপরাধ খুনটি अल्लाह रसुल्लामलराधी सब चर अपराधर एर पर सन्तान के हत्या कर आशंकाय तुम्हारा तुम्हारे भाग बसा এই আশঙ্কায় তুমি তোমার সন্তানকে হত্যা করবে এটি হচ্ছে এরপরেই সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ অল্লাহবা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো মনে করবেন কোনো বাবা মা কি কখনো সন্তানকে নিজের সাথে নিজের খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় হত্যা কি করে নাকি হ্যাঁ অবশ্যই আমরা বলবো হত্যা করে না বরং আজকে গোটা বিশ্ব এই কর্মেই যেন লিপ্ত আজকে শুধু আপনি আমি নয় অসংখ্য অগণিত আল্লাহকে রহম করেছেন তিনি ব্যতিত আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে আজকে পরিবার পরিকল্পনার নামে কি করা হয় কেন আপনি পরিবার পরিকল্পনা বলতে সন্তান বন্ধ করে নিচ্ছেন সন্তান হওয়া বন্ধ করছেন কেন আপনি জন্ম নিয়ন্ত্রণের নামে আজকে গর্ভে সন্তান এসে গেলেও সেটাকে গর্ভপাত করছেন কেন আপনি সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছেন কেন আপনার মুখে এই স্লোগান কেন দুটি সন্তান হলে যথেষ্ট বরং এখন আরও স্লোগান হচ্ছে একটি হলেই ভালো কেনই স্লোগান স্লোগান তো এই কারণেই যে সন্তান হলে আপনার খাওয়ায় ভাগ বসাবে আপনি তাকে খাওয়া দিতে পারবেন না এই জন্যই আল্লাহ আকবর আল্লা সুহানা তালা বলেন তুমি দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করতে চাও আল্লা সুহান করে দিয়েছেন সুতরাং করুন না পড়াতে হবে তাকে লালন পালন করতে হবে যেটা আপনার পক্ষে সম্ভব নয় মনে করে যদি আপনি সন্তান নেওয়া বন্ধ করেন এটাও এক প্রকার সন্তানকে নিজের সাথে খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় সন্তানকে হত্যা করা এটি সম্পূর্ণ হারাম আল্লাহ সুহানদের তোমাকে তোমাদেরকে তোমাদের সন্তানদেরকে সুতরাং তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদেরকে রেজেক তো আমি অতএব রেজেকের ভয়ে রেজেকের আশঙ্কায় কেন তুমি হত্যা করবো সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং যারা আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে পরিবার পরিকল্পনার নামে সন্তান নেওয়া বন্ধ করে দিচ্ছেন কোনো সন্দেহ নেই নিশ্চয়ই এটি আল্লাহর প্রতি আস্থাহীনতা আল্লাহর প্রতি বিশ্বাস হীনতার একটি বড় পরিচয় আল্লাহ আল্লা সুবহানের মালিক আল্লা সুবহান দেবেন সুতরাং এই ভয়ের এই আশঙ্কার কোনো কারণ নেই আসলে বর্তমান বলা যেতে পারে আজকে মুসলিম জনসংখ্যা অমুসলিমদের জন্য এটি একটি বড় শক্তি এটি একটি বড় আশঙ্কার কারণ হয়েছে তাই অমুসলিম সেই পাশ্চাত্যের অসভ্য অমুসলিম সমাজ ইসলাম ও মুসলিম বিদ্বেষী তারা আজকে মুসলিম সমাজের যেন সংখ্যা কমানো যায় তাদের জনসংখ্যা যেন নিধন করা যায় এটাই হলো তাদের টার্গেট আজকে খোঁজ সেই ইউরোপ আমেরিকা সেই সমস্ত দেশগুলোর খোঁজ নিন তাদের সন্তান জন্ম বন্ধ হয়ে গেছে যার ফলে তাদের সরকার সেই ব্রিটেনের খোঁজ ইউরোপের খোঁজ তাদের সরকার আজকে পুরস্কার ঘোষণা করছে কেউ যদি একটি সন্তান জন্মাতে পারে তাহলে তার এই পুরস্কার কেউ দুটি পারলে এই পুরস্কার এই পুরস্কার তারা আজকে ঘোষণা করছে আর মুসলিম সমাজে তারা সন্তান বন্ধ করার জন্য এই সমস্ত শয়তানি ফাঁদ তারা ফেলে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা তাই ইমাম বখারি রহম্লা অধ্যায় বেঁধেছেন সন্তান হত্যা করা হয় কি জন্য আপনার সাথে খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে শেরকের পরেই কোনটিও জঘন্যতম অপরাধ কোন বর্ণনায় এসেছে সেটি হলো পিতা মাতার অবাধ্য হওয়া আবার এই বর্ণনায় এসেছে শেরকের পরেই সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো সন্তান খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় সন্তানকে হত্যা করা সুম্মা আই বললেন অতঃপর কোনটি কয়লা আংট জানি হালি জারিকা জাহারিকা অতঃপর জঘন্যতম অপরাধ হলো বড় গোনা হলো তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হবে কারণ প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হওয়া এটি জঘন্যতম অপরাধ হলো এ কারণে সাধারণত অন্য অপর মানুষের সাথে জানাব্য বিচারে লিপ্ত হওয়া অপরাধ কিন্তু তার চেয়ে এটি বেশি অপরাধ এজন্য আপনি প্রতিবেশী হিসাবে আপনার একটি দায়িত্ব ছিল তাদের খবর নেওয়া তাদের সংরক্ষণ করা কিন্তু আপনি যখন তার সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেলেন তখন আপনি আপনার সংরক্ষণের দায়িত্ব পালন করলেন না এবং যে কাজটি নিষিদ্ধ ছিল সেই কাজটি আপনি লিপ্ত হয়েছেন যার ফলে এটি হল দ্বিগুণ অপরাধ ও আলমসালক আহার রাসুল সাল আলী বলেন যে এই বক্তব্যের সপক্ষে আব্দুল করেছেন যারা শের করে না মমিনদের বৈশিষ্ট্য হল তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে করবে না এবং তারা জেনাব বিচার করবে না ইত্যাদি ইত্যাদি সেখানে বৈশিষ্ট্যগুলি রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসন আমরা আল্লা সুবাহানাকে ভয় করে আল্লাহর সাথে সেকে লিপ্ত হওয়া থেকে বিরত থাকব সকল দিক থেকে এবং আল্লাহকে ভয় করে সন্তান হত্যা চাই জন্মের পরে হোক অথবা জন্মের আগেই হোক তাদেরকে সন্তান বন্ধ করা থেকে আমরা বিরত থাকব আমরা সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থাকবো আল্লা সুবহানাহত আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখরদাউন আলহামদুলিল্লাহ রাবিল আলা ওসলাল্লাহ আল্লাহ আলব আলা আল্লাহ আলী হসহ আজমাইন সুবাহান